মুআ রহমাতুল্লা আলহি ওসমাহ রদ এর আজাদকৃত গোলাম হতে বর্ণিত তিনি বলেন একদা সেই আবদুল্লাহ ইবনু উমর রদিল্লাহ তালাহু এর সঙ্গে ছিল তখন তার ভাই হাজ ইবনু আইমান প্রবেশ করল এবং সালাতে রুকু ও সাজদাহ পূর্ণভাবে আদায় করেনি ইবনু উমর রদিল্লাহ তালাহু তাকে বলেন সালাত আবার আদায় করো।